আবু মিনহাল রহমতুল্লাহি হতে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতার সঙ্গে আবু বারজা আসলামী রফদুল্লা তাল্লাহ আনহু এর নিকট গেলাম আমার পিতা তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ফরজ সালাদসমূহ কোন সময় আদায় করতেন তিনি বললেন রসুল্লাহ সাল্লাহ আল্লাম জোহরের সালাত যাকে তোমরা প্রথম সালাত বলে থাকো সূর্য ঢলে পড়লে আদায় করতেন আর তিনি আসরের সালাত এমন সময় আদায় করতেন যে আমাদের কেউ সজীব থাকতেই মাদিনার শেষ প্রান্তে নিজ পরিজনের নিকট ফিরে আসতে পারত মাগরীব সম্পর্কে তিনি কি বলেছিলেন তা আমি ভুলে গেছি অতঃপর আবু বারজা রাজিলাতলা আনহু বলেন ঈশার সালাত একটু বিলম্বে আদায় করাকে তিনি পছন্দ করতেন আর ঈশার পূর্বে ঘুমানো এবং পরে কথাবার্তা বলা তিনি অপছন্দ করতেন আর এমন মুহূর্তে তিনি ফজরের সালাত শেষ করতেন যে আমাদের যে কেউ তার পার্শ্ববর্তী ব্যক্তিকে চিনতে পারত এ সালাতে তিনি ষাট হতে একশত আয়াত তিলওয়াত করতেন